TV বাংলা মানবতার Shamadhan জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা অনেকগুলো পর্ব চলে গেল আজকে আপনাদের জন্য উপহার স্বরূপ আর কোরআনিক বিধান নিয়ে এসেছে জীবন ঘনিষ্ঠ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ যেটা আমাদের জীবনে চলার পথে একটা সুন্দর লাইট আমাদেরকে দেবে আলো দেবে সেটি হলো আল্লাহ তালা বলছেন সুরআ একশো আঠাশ নম্বর আয়াত পারিবারিক জীবনের একটা গাইডলাইন দিতে গিয়ে আল্লাহ তালা বলেছেন ওয়সল হ সন্ধি একটা আপস করার মধ্যেই রয়েছে অনেক কল্যাণ সন্ধিটাই কল্যাণ কর ছোট্ট কথা চলুন তাহলে এখানে কি আছে আমরা কি শান্তি পেতে পারি এই কোরআনের দুটো শব্দ থেকে মনে রাখবেন কোরআনের এক একটি আয়াত এক একটি বিশ্বকোষ মহাকালী পরীক্ষা করুন যাচাই বাছাই করুন কোনো দোষ ধরতে পারবেন না বলছেন কোরআন এমন একটি গ্রন্থ কোন বাতিল কোন অসত্য আসতে পারে না নিম বাইনে দাহিয়া সম্মক থেকে খালি পেছন থেকে কোরআন পিছন অতীত বিষয়ে যত সংবাদ দিয়েছে প্রত্যেকটা সংবাদ সত্য প্রমাণিত হবে এবং হয়েছে ভবিষ্যৎ সম্পর্কে কোরআন যা বলেছে হবে প্রমাণ করার কোনো নেই তনজিল হাকিমিন হামিদ মহাবিজ্ঞানী চির প্রশংসিত সত্তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে অতএব এখানে বাতিল আসতে পারে কি করে আজ জাতির সংবাদ আমরা কোরআনে পড়েছি আজ জাতি আজ জাতি ধ্বংস করেছেন ধ্বংস করে দিয়েছেন ক্যামেরা দিয়ে সৌদি আরবের রবা আল খালি আকাপনগরী কোথায় ছিল সেই মরুভূমি থেকে ছবি তুলে দেখিয়ে দিয়েছে ওই দেখো ৪০ মিটার মাটির নিচে কমে আধ পড়ে আছে তাদের প্রসাদ পড়ে আছে তাদের নদী নালাজ ছিল সেই চিত্র দেখা যাচ্ছে পড়ে তাহলে ভবিষ্যতের যত সংবাদ কোরআন দেবে একটা বাতিল করতে পারবে না অতীতের যত সংবাদ দিয়েছে খুঁজে দেখো প্রত্যেকটাই সত্য হিসেবে পেয়ে যাবে বাতিল করতে পারার কোনো সুযোগ নেই কারণ এটা তো মহাবিজ্ঞানের সবকিছু যিনি জানেন বুঝেন সস্তা যিনি তার নাজিল করা কোরআন সোভায় এজি যে আল্লাহ বললেন অসল খাই এখানে একটা এত সুন্দর মতো দিলেন জীবনে চলার পথে বেশি ঝগড়াঝাটি করে বেশি লাভ নেই মারামারি হানাহানিতে তেমন কোনো লাভ নেই যুদ্ধ বিগ্রহের মধ্যে কোনো লাভ নেই পৃথিবীতে যত যুদ্ধই হয়েছে প্রায় যুদ্ধের ক্ষেত্রে শেষ সমাপ্তি হয়েছে আপস সফার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি জাতিসংঘ গঠন হয়ে দুই দলের আত্মসমর্পণ একটা আপস সফা পারস্পরিক একটা সলহের মাধ্যমে কিন্তু জীবনে ব্যক্তিগত জিত উমুক কেন আমাকে বলেছে আপনি জিদ ধরে আজীবন কথা বলবেন না আজীবন তার সাথে কোনো সহযোগিতা আপনি করবেন না তার কোনো সহযোগিতা নেবেন না আপনি এইটা করলে অনেক ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু এটা না করে ঠিক আছে মানুষের বর্জন করতে শুরু করি পৃথিবীতে আমার ভাই বলতে আর কিছুই থাকবে না কাউকে খুঁজে পাবো না অমুক বর্জন কারণ তার এই দোষ সে যখন ঘুমায় নাক ডাকে অতএব সে আমার বন্ধু হতে পারে না হ্যাঁ অমুকের এই দোষ কি দোষ সে খুব ভালো পন্ডিত না খুব ভালোভাবে কথা বলতে জানে না সে বন্ধু হতে পারে না অমুকের কি দোষ তার এই দোষে বেশি খায় দোষ কার না আছে দোষের জন্য যদি ছাড়তে শুরু করি মানুষই পাবো না খুঁজে পৃথিবীতে জঙ্গলে চলে যেতে হবে এই জন্য অসল সন্ধির মধ্যেই আপস সফার মধ্যেই কল্যাণ রয়েছে স্বামী স্ত্রীর যে বনি বনওয়ার অভাব হয় স্বামী স্ত্রীর যে বেমিল হয় আজকে আমরা জানি বিশ্বব্যাপী পরিবার ভেঙ্গে যাচ্ছে সামান্য কিছুতেই দেখা যায় স্বামী স্ত্রী তালাক হয়ে যাচ্ছে আগের যুগের মানুষ অনেক সহিষ্ণু ছিল অনেক সহিষ্ণু ছিল মারামারি হলেও ঝগড়া শুরু হওয়ার দশ বছর ১৫ বছরের মাথায় একটু মারামারি হতো আর এখন ঝগড়া শুরু হলো দশ মিনিট আগে দশ মিনিট পরে মার্ডার এই হলো এখনকার যুগের অসহিষ্ণু মানুষের অবস্থা আগের যুগে একটা পরিবার ভাঙতে স্বামী স্ত্রী বিশ বছর ঝগড়া জাটি করেছে ২০ বছর পরে হয়তো হতে পারে পরিবারটা ভাঙছে আর এখন সকালে ঝগড়া লেগেছে স্বামী স্ত্রী অনেক তালাকিষ্ণ হয়েছে পারস্পরিক মিলেমিশে থাকার মধ্যেই তোমাদের জন্য ভালো রয়েছে মঙ্গল রয়েছে হ্যাঁ মানুষ তোমরা এটা বুঝো তো এটা স্বামী স্ত্রীকে প্রেক্ষাপটে কিন্তু আল্লাহ বলেছেন কিন্তু আয়ারটি সর্বব্যাপী যেমন ভরসা করো তো এখানে যে প্রেক্ষাপটে আমরা এই মতবাদ এই থিওরি এই ক্রনিক কে জীবন গণেশ শাশ্বত বিধানটি লাভ করলাম সেই প্রেক্ষাপটটি একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সুরা একশো আঠাশ নম্বর আয়াত শুনলে তো কোনো লস নেই কারণ শুনলে তো প্রতি অক্ষরে দশটি নেকি পড়লে দশটি নাকি আলহামদুলিল্লাহ কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষ থেকে সে ভয় পায় নুসু যান স্বামী একটু তার উপরে অহংকার করছে আয় রা অথবা স্বামী তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার প্রতি স্বামীর আকর্ষণ তেমন একটা নেই পরিবারটা যেন ভেঙ্গে যাবে স্বামী তাকে তালাক দিয়ে বিদায় করে দেবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে তাহলে এর মধ্যে আল্লাহর অনুমোদন আছে কোন অন্যায় নেই ওয়সল আর এই সন্ধিটাই আসলে কল্যাণ কর কত সুন্দর কথা আল্লাহ বলেছে আর মানুষের অন্তরে তো লোভ লালসা হাজির করা হয়েছে মানুষের মনে লোভ আছে অপসন্দনীয়তার যে সংকট দেখা দিয়েছে সেটা ওই কারণে হতে পারে যদি তোমরা হেসান করো সদ ব্যবহার করোত্ত্বক তাক অর্জন করো অনেক বড় ক্ষতি স্বামী স্ত্রীর জন্য ক্ষতি তাদের সন্তান সন্ততির জন্য ক্ষতি সারা পৃথিবীর জন্য ক্ষতি আজকে যেখানে পরিবার হারিয়ে যাচ্ছে পরিবার পথায় হারিয়ে যাচ্ছে পরিবার ভিত্তিক সমাজ যেখানে আমরা উপহার পেয়েছিলাম একেবারে আদি কাল থেকে সেখানে এখন ব্যবিচার ভিত্তিক সমাজ বিভিন্ন যার তার সাথে প্রেম করবে আর ছাড়াছাড়ি হবে বছরে দুই চারটা প্রেম বদলাবে পালটাবে কেউ কারো নয় এমন এক বিশ্রী কুস্ত্রী অবস্থা কোন মানসিক শান্তি নিঃশ্বাস পর্যন্ত আত্মহত্যার বেছে হবে এই যে একটা বেলাল অবস্থা জীবন সংছে যত অশান্তি হোক পরিবারটা রেখে দাও একটা মিলমিশ করে নাও স্ত্রী বলতে পারে ঠিক আছে আগের মতো তুমি আমাকে টাকা না দিলে চলবে আমি এখন কষ্ট করে চলবো তবু তুমি আমাকে স্ত্রী হিসেবে রেখে দাও ঘরটা ভেঙে ফেলো না ঠিক আছে আগের মতো প্রতিদিন সপ্তাহে আমার কাছে এখন না মাসে আমি আমি তোমার সংসারটা তুমি কেটো না ধ্বংস করে দিও না প্রিয় ভাই বোনেরা এখানে পারিবারিক জীবনের আরেকটি চিত্র আল্লাহ তুলে ধরছেন সুরআ পঁয়ত্রিশ নম্বর আয়াতে নিহিমা আমাদের যেহেতু সময় হয়েছে একটি বিরতির বিরতির পরে এসে ইনশালা করবো অতএব বিরতির মধ্যে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল আখেরাত এটা দ্বিতীয় যে জীবন এবং সেটা হচ্ছে স্থায়ী জীবন আল্লাহর্ব আলমিন পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন ডক্টর শরীফুল ইসলাম सफल हो होते, होते दुनियाओ आज सन्ध्या छटाय सम्प्रचार दोपुर बारोटांगे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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, Don't worry, Don't worry, Don't worry. Tonight, 6-6 times, You're the same. You're the same. You're the same. Peace TV, এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच कल रे ना पुन सम्प्रचार सकाल आठ टाइम टी আল কোরআনের মতবাদ নিয়ে আল কোরআন এর জীবন ঘনিষ্ঠ বিধিবিধান নিয়ে দেখুন আল্লাহ কি বলছেন যদি স্বামী স্ত্রীর বিতন্ডার বিতর্কের বিরোধী আর ভয় তোমরা করো যে বনি বনাও হচ্ছে না মিলমিশ আর হচ্ছে না সেই প্রেম প্রীতি ভালোবাসা হারিয়ে গেছে সব আস হাকামিহি তাহলে স্বামী পরিবারের একজন বিচারক পাঠিয়ে দাও স্বামী পরিবারের বিচারক ও হাকামমিনিয়া স্ত্রীর পরিবারের একজন বিচারক পাঠিয়ে দাও সব হান্লা কত সুন্দর বিধান কারণ স্বামী স্ত্রীর বিষয়গুলি একান্ত পার্সোনাল একান্ত ব্যক্তিগত এটা দূরে মানুষ জানলে বংশের সমাজ নাল স্বামীর জন্য ছিল লজ্জা স্ত্রীর লজ্জা এজন্য নিজ বংশের কেউ আসলে তাদেরই কন্যা তাদেরই সন্তান তাদেরই ছেলে এখানে লজ্জার কিছু নেই আল্লা তালা প্রাইভেসি রক্ষার জন্য বিধানটা এভাবে দিলেন যে স্বামীর পরিবারের একজন বিচারক পাঠিয়ে দাও স্ত্রীর পরিবারের একজন বিচারক পাঠিয়ে দাওরিদা ইসলাম এই দুই বিচারক যদি ইসলাহ চায় তাহলে ইউকিল্লাহাইহুমা আল্লাহ তাদের মধ্যে মিল সৃষ্টি করে দেবেন একটা সন্ধির মাধ্যমে দিলাম এটা অন্যায় এটা ঠিক নয় কিছু পেলে এটা তো ভালো আমি পুরো এক গ্লাস পানি আমার প্রয়োজন পুরো এক গ্লাস পানি নেই আছে অর্ধেক সেজন্য অর্ধেক থাক এটা আমি পান করবো না পিপাসা নিয়ে আমি রওনা দিলাম মরুভূমিতে তা মারা পড়বো আমি আমার তো উচিত ঠিক আছে পুরোটা হলে ভালো হতো অনেক ভালো হতো পুরোটা নেই অর্ধেক হয়েছে এটাই খেয়ে আমি এখন অন্তত জীবনটা তো এখানে আল্লাহ বলছেন যে বিচারক একজন স্বামী পরিবারের স্ত্রী পরিবারের পাঠিয়ে দাও ইদা ইসলাম তারা যদি সংশোধন চায় সেই মনোবৃত্তি নিয়ে এখানে আসে তাহলে আল্লাহ তাদের মধ্যে একটা মেলমিল সৃষ্টি করে দেবেন একটা সন্দেহ করিয়ে দেবেন শান্তি আসতে পারে যে ভঙ্গুর সংসার বিশেষ করে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকাতে বিয়ের পরে এক দুই বছরের মধ্যে শতকরা বায়নাটা বিয়ে ভেঙে যায় সংসার ভেঙে যায় এখন আমাদের দেশগুলো শুরু হয়েছে সারা বিশ্বেরই আল্লাহ বলছেন সন্ধির মধ্যেই রয়েছে অনেক অনেক কল্যাণ এবং সেই হিসেবে এটাকে ব্যবহার করা উচিত পারত পক্ষে কোনো পরিবার ভেঙে দেওয়া উচিত নয় একটা পরিবার গড়া সহজ কিন্তু ভেঙে গেলে এর পরিণতি মেনে নেয়া সহজ নয় চিরকাল এই পরিবারে যে সন্তানগুলো আছে চিরকাল তারা মা একদিকে চলে গেল বাবা একদিকে চলে গেল কত অশান্তি তাদের জীবনে কত অপমান তাদের জীবনে নেমে আসবে কিভাবে তারা সৎ সুসন্তান হিসেবে মেধাবী সন্তান হিসেবে যজ্ঞ আল্লাহর বান্ধাবান্ধি হিসেবে তারা গড়ে উঠবে এমন একটা বিশৃঙ্খল অবস্থায় পৃথিবীর অনেক বড় বড়ো ত্রাস সৃষ্টিকারী ব্যক্তিদের ইতিহাস বলে দেখা যায় যে এই লোকগুলো শিশুকালে তাদের পরিবারে অনেক অশান্তি ছিল তাদের মাতা পিতার মধ্যে ভাঙ্গন ধরে ছিল পরিবারে বড় অশান্তি ছিল মারামারি ছিল কোনো প্রেম প্রীতি ছিল না রুক্ষতা ছিল নিষ্ঠুরতা ছিল সেখান থেকেই সে নিষ্ঠুরতা শিখেছে আপনার শিশুর সামনে যদি আপনি নিষ্ঠুরতা দেখান স্বামী যদি স্ত্রীর সাথে কোনো নিষ্ঠুর আচরণ করে আর শিশুরা দেখে শিশুরা কিন্তু সেটা শিখে নেবে শিশুরা দেখেই শিখে সবচেয়ে বেশি তো সেজন্যই অসল্ খাই এইসব ক্ষেত্রে সলহের মধ্যে সন্ধির মধ্যেই অনেক কল্যাণ রয়েছে এবং সামাজিক জীবনেও যুদ্ধবিগ্রহের ক্ষেত্রেও মুসলমানরা তারা সন্ধি করে চলতে পারে তবে যে সন্ধি কোনো হারামকে হালাল করবে বা কোনো হালালকে হারাম করবে সেটা আসলে সন্ধি হয় না সেটা তো জুলুম সেটার নাম সন্ধি নয় সেটা জুলুম সেটা ইসলাহ না সংশোধন না সেটা তো ধ্বংস করা অতএব সামাজিক জীবনে যে কোনো জাতি হলে যে কোনো যুদ্ধবিগ্রহ বিগ্রহ লাগলে সেখানেও তো সন্ধি হতে পারে যেমন নবী সাল্লাহিসাল্লাম হুদাই বিয়া সন্ধি করেছিলেন আরবদের সাথে কোরআজদের সাথে আশপাশের কাঁপদের সাথে কত যুদ্ধবিগ্রহ হয়েছিল কত সংঘাত হয়েছিল শেষ পর্যন্ত সোলেহদাইয়া নামক একটি সন্ধি হয়েছিল সেই সন্ধিতে সবগুলো ধারা কিন্তু কাফাররা যেন বিজয়ী হচ্ছে ওই ধারাগুলিতে সন্ধি শর্তগুলিতে আর নবী সাল্লাই এবং সাহাবিরে পরী আপনার জন্য আমি খুল্লুম খোলা সুস্পষ্ট একটি বিজয় দান করলাম আপনাকে সন্ধি হলো সবগুলো শর্ত মুসলমানদের বিরুদ্ধে যেমন একটা শর্ত ছিল মক্কা থেকে কোন মুসলমান মদেনে আসলে অবশ্যই মদিনা থেকে তাকে মক্কা ফেরত দিতে হবে কিন্তু এবং সাহাবিরাই হেরেছেন কিন্তু একটা সন্ধি যেহেতু হয়েছে আর সন্ধির চরিত্র হল ওসল খাই সন্ধির মধ্যে কল্যাণ থাকে ছিল যুদ্ধবিগ্রহ কেউ কাউকে জানতে পারেনি সাহাবিরা কেমন মুসলিমরা নতুন ধর্ম পেয়ে কতটা উচ্ছা আকাশের তারা জীবন লাভ করেছে তাদের কথা কত সুন্দর আচরণ কত মার্জিত মনে হয় জীবন দিয়ে তারা আতিথ্যতা করছে আপ্যায়ন করছে কোনো বিপদে পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে মহাজাররা আসলো আনসাররা তাদেরকে আমি তো উখো আছে আমি আমার মাল আমার সম্পদ আমার পরিবার ভাগ করে তোমাকে অর্ধেক দিয়ে দিচ্ছি আমার যা সম্পদ আছে অর্ধেক তোমাকে দিয়ে দিলাম আমার দুজন স্ত্রী আছে তুমি দেখো কোন স্ত্রী তোমার পছন্দ হয় তাকে আমি তালা দেবো তারপর ঈদে তাকে তারাও ইসলামের প্রতি উদ্ভিব হয়ে গেল সব হামলা যেখানে মাত্র চোদ্দশো পনেরোশো নিয়ে ছোলে হলো সেখানে দুবছর পরে মক্কা বিজয়ের বছর দশ হাজার অনুগত মুসলিম সাহাবি নিয়ে নবীজি মক্কা বিজয়ের জন্য গেলেন কোথায় চোদ্দশো পনেরোশো আর বলছে সন্ধির মধ্যে রয়েছে। আমরা জানি দ্বিতীয় সন্ধি হলো সেই সন্ধির পরে জাপান তারা কত উন্নতি করলো জার্মান কত উন্নতি করলো আমেরিকা তারা কত উন্নতি করলো সবাই উন্নতি করেছে যুদ্ধ বন্ধ হয়েছে একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে আসলে সব ক্ষেত্রেই এই সলহের মধ্যে। অনেক কল্যাণ রয়েছে তবে নবীজিত বলেছেন যে আল মুসলিম তবে ওই সন্ধি ওই শর্ত সেটা মেনে নেওয়া যাবে না যেটা কোনো হারামকে হালাল করবে অথবা কোনো হালালকে হারাম করবে কোনো অবৈধকে যে সন্ধির মাধ্যমে বৈধ করে নেয়া হবে যেমন কেউ সন্ধি করলো যে ঠিক আছে আমরা খুন খারাপি করা আমাদের মতের বিরুদ্ধে যারা যাবে ওদেরকে খুন করা আমাদের বৈধ এটা একটা বৈধ হবে না করতে পারবে কোনো সমস্যা নেই অবাধ মেলাম সুযোগ করে দিলাম আমরা দুই পক্ষে একটা আইন পাস করে চুক্তিবদ্ধ হয়ে গেলাম এটা কি বৈধ হবে কিছুতেই বৈধ হবে না এই জন্যই সন্ধি হতে পারে তবে সেই সন্ধি কোন হারামকে যাতে হালাল না করে কোন হালালকে যাতে হারাম না করে সন্ধে যে কল্যাণ কর যেমন মধ্যে একটু বচসা হয়েছিল হয়েছিল। সেখানে আল্লাহ কি বললেন ইয়স আলু নাকান লোকজন তোমাকে প্রশ্ন করছে গনিমত সম্পর্কে যুদ্ধ লব্ধ লুণ্ঠিত ধন সম্পর্কে দুনিয়ার এই সামান্য অর্কট নিয়ে ঝগড়া করবে দুনিয়ার কোনো বিষয় নিয়ে ঝগড়া করা তোমাদের উচিত নয় আল্লাহ রসুল সাল্লা বলেছেন একটা সহকিয়া তাহা সমস্ত ধনরতনের একটা মোশার ডানার সমান মূল্য নেই একটা মশা কতটুকু একটা মশার কি মূল্য আছে তো এই মশার ডানার সমানী আর তোমরা যে যুদ্ধের ময়দানে গণিমাত কতটুকু এটার কি মূল্য আছে এই মূল্যহীন জিনিস নিয়ে কেন ঝগড়া করো বাদ দাও এটা নিয়ে ঝগড়া করলে পোষাবে না সন্ধি করে নাও সন্ধি করে ভাগ ভা করে এটা তোমরাও জায়তিকুম নিজেদের মধ্যে এটা নিয়ে ঝগড়া করলে পোষাবে না নিজেদের মধ্যে তোমরা একটা সন্ধি করে নাও সন্ধির মধ্যেই কল্যাণ রয়েছে এবং সাহাবিরা সেভাবেই সেটা মেনে নিয়েছেন হাইন অতএব সন্ধির মধ্যেই কল্যাণ রয়েছে সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন সাহাবি মহিলা আনহা তিনি একজন ছিলেন। তিনি থেকে মুক্ত হওয়ার জন্য তিনি টাকা দিয়ে মুক্তি চাইলেন। সেখানেও মনীপ বলল যে না মুক্ত করবো না তবে তোমার মৃত্যুর পরে তোমার উত্তরাধিকার যাতে আমি পাই সেই ব্যবস্থা করতে হবে আয়সা কিনতে চাইলেন তো ওরা তো উত্তরাধিকার দাবি করল। নবজি বললেন না উত্তরাধিকার যে আজাদ করবে টাকা দিয়ে সেই পাবে শেষ পর্যন্ত একটা সন্ধির মাধ্যমে তিনি আজাদ করে দিলেন ঠিক আছে তুমি আজাদ করে দাও পরে তার উত্তরাধিকার তুমি লাভ করবে তারপরে বাড়ি বাড়ির রাজি আল্লাহা মুক্ত করে দিলেন এবং শেষ পর্যন্ত ইসলামী বিধানে তার উত্তরাধিকার তিনি লাভ করলেন একটা আপস মাধ্যমে সেটা কাজটা হলো তিনিও স্বাধীনতা পেলেন তায়েশাও উত্তরাধিকার লাভ করলেন এইভাবেই পারস্পরিক লেনদেনে সন্ধির মাধ্যমে কল্যাণ লাভ করা সম্ভব আজকে এখানে শেষ করছি প্রিয় দশ শ্রতা ভাই বোনেরা إن شاء الله أغمي عشر عبادك سبحانك اللهم بحمدك أشهدو أن لا إله إلا أنت استكبرك و أتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته सुरक्षित पवित्र जक दान अर्थ पल बैंको रोड बार्मिंग पाउंड बेमेल करेट पीस टी डटी मानव उच्छेद्लम राज दिल्ञान दिल्ली मनोनी मे आने जो मेरे ना उद्देश्य উপস্থাপনায়মিনার কিভাবে মোমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন এর কাহিনী प्रति बुधवार रत आठटन सम्प्रचार सकाल साढ़े छटा बांगलदेश